বাংলা মানবতা সমাধান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 বিষ্ণনবী মোহাম্মদুর রসুলল্লাহ সাল্লাহ তাল আলী হুসলামের জীবনকে নিয়ে সিরাতুল্নবীকে নিয়ে এই সুন্দর আয়োজনে শরিক হচ্ছেন আপনাদের প্রত্যেককে অনেক অনেক প্রীতি এবং মুবারকবাদ বন্ধুগণ আমরা সবাই মিলে বিষ্ণনবী মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লাহ তাল আলী জীবনকে জানবো রসুল সাল্ল তালী ওসলামের কথা কাজ সমর্থন গুণাবলীকে জানবো আমরা রসুল সাল্ল তালী ওসাল্লামের জীবনের प्रत्येकटी दिन और रत के प्रत्येक मुहूर्त एवं क्षण के दिन मास बचर शुदू तईना नब्वतर जिंदिगिर प्रत्येक मुहूर्तर के विश्लेषण कर जानते चाहबे अनुष्ठान मध्यमे धारा भावे आशा करब अपा सबाई मिले भलोबासथे महबुर रसुल्लाह सल्लाह ताल आलि वसल्लम जीवन सुनते और बुझते आगे आसबर सबाई रबुल आलमीन सकल के মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসলামের অনুসারী অনুগত বাদ্যগত যান আজকে প্রথম পড়বে রসুল সল্লাহ তাল আলী ওসলামের জীবন তার সিরত রসুল সাল্লাহ তাল আলহিআ আলী এই পৃথিবীতে নবৌত প্রাপ্তি এমনকি নবৌতের আগে তার জন্ম থেকে শুরু করে নিয়ে রসুল সাল্লাহ তালি ইসমান রসুল হিসেবে রেসালাদ প্রাপ্তি এবং রেসালাদ প্রাপ্তি থেকে নিয়ে ইন্তকাল পর্যন্ত জীবনে প্রত্যেকটি ধারা প্রত্যেকটি বিষয়কে আমরা ইনসা আল্লাহ বিশ্লেষণ করব। তবে কেন প্রশ্ন করতে পারি অনেকেই কেন আমাদের আয়োজন বন্ধু এই কেন উত্তর করিমে মোহাম্মদুর রসুল্লাহ সালসমকে অ্যাড্রেস করে আমাদের সবাইকে জানাতে এই ভাষায় বলেছেন রাজীব আপনি বলে দিন যদি তোমরা সবাই মিলে তোমাদের স্রষ্টাকে তোমাদের রবকে আল্লাহ সুভাকে ভালোবাসতে চাও বা ভালোবাসো তাহলে অনুসরণ করো আমাকে অর্থাৎ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওসাল্লামকে আলমী তার হাবিবকে বলে দিচ্ছেন তিনি যাতে আমাদের সবাইকে বলে দেন আমরা যদি ভালোবাসি আল্লাহ আসুফানকে তাহলে যেন অনুসরণ করি ইবা করিহাম্মুর রসুল্লাহ সাল্লি হোসেন তাহলে কি হবে বুল আলমীর নিজেই রসুল সাল্লাহ আলী হোসেনের অনুসরণে ভালোবাসলে কি দেবেন তিনি নিজেই বলেছেন আমাদেরকে ভালোবাসবেন আর হা ওফিরুলকুম দু আর তিনি ভালোবাসার কারণে সকল অপরাধ ক্ষমা করে দেবেন কারণ তিনি ক্ষমাসী আর দয়াময় সুতরাং বন্ধু জীবনে যদি অকানা হওয়া তালার ভালোবাসা আর রব্বুল আলমিনের ভালোবাসা পেয়ে সকল অপরাধ থেকে মুক্ত হতে হয় আর হা যে ব্যক্তি রব্বুল আলমিনের ভালোবাসা পায় রব্বুল আলমিন এর দয়ায় ধন্য হয় এবং অপরাধ থেকে রব্বুল আলমিন নিষ্কৃতি দেন তাহলে ওই ব্যক্তির দুনিয়াটাও সফল বড় কালটাও সফল কোথাও তার চিন্তার কারণ নেই কোথাও দুশ্চিন্তাগ্রস্ত হয়ে ভয় পাওয়ার কারণ নাই বন্ধুক আসুন আমরা সবাই মিলে রব্বুল আলমিনের ভালোবাসা পেতে চাই আমাদের নিজেদের সকলের অপরাধ থেকে রব্বুল আলমিনের ভালোবাসা আর দয়ায় নিষ্কৃতি পেতে চাই আর হা অনুসরণ করব এই জন্যে কেবল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহতাল আলী ওসাল্লামকে আর এটা হলো কেন প্রথম উত্তর কেন আমরা জানব রসুলসমের জীবন কারণ অনুসরণ করতে গেলে জানতে হবে না জেনে অনুসরণ করা যাবে না আর হা জানতে গিয়ে ভুল হলে জানতে গিয়ে ইনফরমেশন গ্যাপ হলে যথাযথ না জানলে অনুসরণ করতে সমস্যা হবে প্রবলেম সৃষ্টি হবে আর অন্যায় অনুসরণ করে অসত্য অনুসরণ করে রসুল সাল্লা আসমের जीवन नय अतचर जीवन मनिवरी अनुसरण जो करी सफलतार विपरी उल्टू व्यर्थता उल्टू ध्वस उल्टू क्षति दुनिया पाकड़ाओ कर बंधु सूतरा रसल सल्लासम जीवन के जानब यथाचथ निजे जमे प्रयोजन प्रभुल आलमीर भलसा पवारपराध समूह देखे क्षमा पे उभये समृद्ध और জাহান্নাম মুক্ত জাহ্নাতি হওয়ার জন্য সুতরাং বন্ধু আমরা আপনার আহ্বান জানাতে চাই আসুন না নিজের অধিকার জানতে বুঝতে ফিরে পেতে যদি জন্মের বিষয়গুলো আমরা জানি বুঝি তাহলে দেখবেন রসুল সাল্লাহআ পৃথিবীতে মানুষের অধিকার দেওয়ার জন্যে এসেছিলেন আর হা তার অগ্রবর্তীরাও এমনটা দিয়েছিলেন এটা কেবল সুস্পষ্ট প্রতিবাদ হয়ে ওঠে যে মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আসলামের জীবনকে আমরা জানবো এই জন্যে যে তিনি আমাদের সকলের অধিকার পরিচয় করিয়েছেন অধিকার ফিরিয়ে দিয়েছেন অধিকার পুনরুদ্ধার করেছেন এবং হ্যাঁ যারা অধিকার পৃথিবীতে মানুষকে ফিরিয়ে দিয়েছেন মানুষের অধিকার পুনরুদ্ধার করেছেন যারা মানুষের অধিকারকে যথাযথভাবে প্রতিষ্ঠা করেছেন তারা কখনো কারু কাছে চান নাই কোনো কিছু কেবল আল্লাহ সফল তাদেরকে দিয়েছেন তারা রব্বুল আলমিনের পক্ষ থেকে পেরিত ছিলেন আর এরই ধারাবাহিকতায় সর্বশেষ সর্বশ্রেষ্ঠ হলেন মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহতাল আলী ওসাল্লাম কিন্তু তার পূর্বে রসুল হিসেবে যারা এসেছেন তাদের জন্মের কাহিনী কর আনালছেন কারণ তারা তাদের জন্ম থেকেই মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এসেছিলেন শেখ নামুসা আলি ইসাল্লামের জন্মের কথা শুনিয়াছেন কর আনাল করিমেন অনেকগুলো সৌরাতে এ রব্বুল আলামিন তুলে ধরেছেন তবে বন্ধু আপনারা কেউ যদি মিলিয়ে দেখতে চান তাহলে দেখুন কর আনল করিমের সোরায়েত আহা एर मध्य एर आठतल्लिस चल्लिस नंबर आया असफाला शेदन आलिस्लहर जन्म दुधपान बड़े उठार सम्पर्पन ए मूल बक्तव्य हल सेमू सा आलिस्लम जन्म ने आगे फैराउन स्वप्ने रेखे जी बनी इसराइल देखे एक आलुकर उद्भाषित होता राजत्व ध्वस कर दिए যখন এই স্বপ্ন দেখল সে পাগল হয়ে গেল বিভিন্ন স্বপ্নের ব্যাখ্যাারদের কাছ থেকে জেনে সর্বশেষ তাকে এই ব্যাখ্যা প্রদান করা হলো যে বনি ইসরায়েল এমন এক সন্তান জন্মাবে যে তোমার রাজত্ব দস করে দেবে পুত্র সন্তান তখন সে আদেশ করে বলল বনী ইসরায়েল কোন পুত্র সন্তান জন্ম নিতে পারবে না জন্ম নেয়ার সাথে সাথে পুত্র হত্যা করা হবে আমার বললিন তা সুন্দর করে তুলে ধরেছেন কন্যা শিশুদেরকে জীবন্ত রেখে দিত কিন্তু এরই মধ্যে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য পুনরুদ্ধারের জন্য ফিরিয়ে দেওয়ার জন্যে রব্বুল আলমিন মুসা আলীহিসামকে জন্ম দিলেন জন্ম নিলেন মুসা আলিহিস মায়ের গর্ব থেকে জন্ম নেওয়ার পর রব্বুল আলমিন তার মায়ের প্রতি করলেন রব্বুল আলমিনিস্বাতে বলছে অমুসা আমি ওহি করলাম তোমার মাকে কি তোমাকে যাতে সিন্ধুকের মধ্যে ভরে ভাসিয়ে দেওয়া হয় তার মা তাকে সিন্ধুকে ভরে ঢেকে দিয়ে ভাসিয়ে দিলেন কেন বন্ধু নিজেদের কি বিবেককে প্রশ্ন করা উচিত কারণ দৃশ্য তো এটা ছিল যে যাতে করে ফেরাউনের সৈন্য সামন্ত ফেরাউনের দল বল ফেরাউনের লোকজন পুত্র নবজাতক এর খবর না পায় আর হত্যা না করতে পারে জন্ম নিলেন रब्बुल आलमी अहिर निर्देश निर क्रमे माता सिन्दुके भरे भाषा दिलेंतर शत्रु मुसार शत्रु उभय शत्र मुसा आलिस्लम के लालन पालन व्यवस्था कर दिले जदि कर आन अल करीमर वर्णन मुसा आलिस्लम बुन अनुसरण करलें दूर थोड़े सिंधुक ফেরাউনের রাজ দরবারের ঘাটে তার স্ত্রী আগলে ধরলেন দেখলেন হা দা এক এক অত্যাশ্চর্যজনক হৃদয় আকর্ষণকারী নবজাতক পুত্র ফেরাউনের স্ত্রী বললেন আশা আমাদেরকে হয়তো উপকার দেবে আসোনা আমরা ওকে নিজের সন্তান বলে গ্রহণ করে নিই মুসারিহিসাম রব্বুল আলমিনের শত্রু শত্রু এবং তার নিজের চরম শত্রুর ঘরেই লালিত হলেন বন্ধুবার আমরা এই বিষয়গুলো পরস্পরে যথাযথভাবে আলোচনা করব তবে হ্যাঁ ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি আমাদের সাথেই থাকবেন ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই ইনশা আল্লাহ পরে সম্মানের রক্ষা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 প্রতি সোমবার সন্ধ্যা সাতটায় বাংলাদেশে সন্ধ্যা সাড়ে ছটায় ভারতে বিশ বাংলায় ম্যারেজ ও ডিভোর্স সলিউশন ও প্রবলেম জয়েন্ট ফ্যামিলি সিস্টম টু হ্যাভ ও হেল্প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 সত্যিকার যদি আল্লাহ নবী সালামকে ভালোবাসতে চাই তাহলে উনি যে দিন নিয়ে আসছেন যে দিনটা আমাদের সালাত शौं रसिक मजबूत আমরা আলোচনা করছিলাম যে মোহাম্মদুর রসুল্লাহ সালের জীবনকে আমরা জানবো এই জন্য যে তিনি আমাদের সকলের অধিকার পরিচয় করিয়েছেন অধিকার ফিরিয়ে দিয়েছেন অধিকার পুনরুদ্ধার করেছেন এবং হ্যাঁ जरा अधिकार पृथ्वी मानुष के फिर दिए मानुषर अधिकार पुनरुद्धार कर जरा मानुषर अधिकार यथाथाषा कर ता कहो का चान नाई कोचु केवल अल्लाहना तलाई ते दिएा रबुल आलमीर पक्ष प्रेरित छें और यही धारावाहिकत सर्वशेष सर्वश्रेष्ठ हल्ल मुहम्मद रसुल्लाह ल्ला। सल्लाह तला आली वसल्लम क्योंकि पूर्वे रसूल हिसेबी जरा एसन তাদের জন্মের কাহিনী ও আনাল করিমের রব্বুল আলমিন তুলে ধরেছেন কারণ তাদের জন্ম থেকেই মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এসেছিলেন কর আনাল করিম আল্লাহ সুফহ আন সে নামুসা আলহিসামের জন্মের কথা শুনেছেন কর আন আল করিমের অনেকগুলো সৌরাতে এ কে করব্বুল আলমিন তুলে ধরেছেন তবে বন্ধু আপনারা কেউ যদি মিলিয়ে দেখতে চান তাহলে দেখুন কর আনল করিমের সোরায়েত আহা এর মধ্যে এর আটত্রিশ উনচল্লিশ চল্লিশ নাম্বার আয়তে আল্লাহ সুফহা আনহ আল से दिनू सा आलीसल्लासेमिर जन्म दुद्धपान बे उठार सम्पर्पष्ट एर मूल बक्तव्य हल सेमू सा आलिस्लम जन्म ने आगे फेराउन स्वप्ने देखे जी बनी इसराइल देखे एक आलुकरश् उद्भासित से तरह राजंस कर दिए हाँ जो यप्न देखल से पागल हो गन স্বপ্নের ব্যাখ্যাারদের কাছ থেকে জেনে সর্বশেষ তাকে এই ব্যাখ্যা প্রদান করা হলো যে বনি ইসরায়েল এমন এক সন্তান জন্মাবে যে তোমার রাজত্ব তস করে দেবে পুত্র সন্তান তখন সে আদেশ করে বলল বনি ইসরায়েল কোনো পুত্র সন্তান জন্ম নিতে পারবে না জন্ম নেওয়ার সাথে সাথে পুত্র হত্যা করা হবে বলে তা সুন্দর করে তুলে ধরেছেন জবাই করত জীবন্ত নবজাতক পুত্র সন্তানদেরকে নারীদেরকে মেয়েদেরকে কন্যা শিশুদেরকে জীবন্ত রেখে দিত কিন্তু এরই মধ্যে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যে পুনরুদ্ধারের জন্যে ফিরিয়ে দেওয়ার জন্যে রব্বুল আলমিন মুসা আলিহালামকে জন্ম দিলেন জন্ম দিলেন মুসা আলিহাল মায়ের গর্ব থেকে জন্ম নেওয়ার পর রব্বুল আলমিন তার মায়ের প্রতি ওহি করলেন রব্বুল আলমিন সোরাতের আটত্রিশ উনচল্লিশ চল্লিশ নাম্বারাতে বলছে অমুসা আমি ওহি করলাম তোমার মাকে কি তোমাকে যাতে সিন্ধুকের মধ্যে ভরে ভাসিয়ে দেয়া হয় তার মা তাকে সিন্ধুকে ভরে ঢেকে দিয়ে ভাসিয়ে দিলেন কেন বন্ধু निजे के विवेक के प्रश्न करा उचित कारण दृश्य तो यहाँ छोड़े जाते फेराउनर सैन्य सामंत फैराउनर दल बल फेराउर लोक जन पुत्र नवजातकर खबर ना पाए हत्या ना करते जन्म निलेंब्बुल आलमीनर अहिर निर्देश क्रमे माता सिन्दुके भरे भाषी दिलें अल्लास आला तार शत्रु मुसार शत्रु उभय शत्रसा आलिस्लम के लालन पालन व्यवस्था कर दिल जदि कर् आन अल करीमर वर्णन मुसा आलिस्लम बुन अनुसरण करलें दूर तक कथाएं जाराउनर राज दरबार घाटे तरह स्त्री आगले धरलें দেখলেন হাদা দা গোলাম এক অত্যাশ্চর্যজনক হৃদয় আকর্ষণকারী নবজাতক পুত্র ফেরাউনের স্ত্রী বললেন আসা আমাদেরকে হয়তো উপকার দেবে আসোনা আমরা ওকে নিজের সন্তান বলে গ্রহণ করে নিই মুসা আলিহালাম রব্বুল আলমিনের শত্রু শত্রু এবং তার নিজের চরম শত্রুর ঘরেই পালিত হলেন কিন্তু হা জন্মের সাথে সাথে চার করে কেদে নিজের অসহায়ত প্রকাশ করেন যেহেতু তার সহায় ছিলেন তাই শত্রুও তাকে লালন পালন করেছে যারা এসেছেন তারা আল্লাহ নির্দেশনায় রবুল আলমিনের ব্যবস্থাপনায় বেড়ে উঠেছেন নিজের দুর্বলতায় অন্যের কাছে নিজেকে কখনো পেশ করেননি সোভাঙাল বন্ধু একটু মিলিয়ে দেখা উচিত আমাদের জীবনে মুসা আলী হোসালের জন্মের কর্মিত এই ঘটনা দুই নম্বর দেখুন ইসেমার আলী হিম আসসালাম তিনিও পৃথিবীতে এসেছেন মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আর তাই ইমারিয়াম আলি হিমাসালামের আম্মা যখন তাকে পেটে ধারণ করলেন বিনা পিতায় সুফহান একান্ত অলৌকিক অর্থাৎ মজেজা হিসেবে রব্বুল আলমিনের নির্দেশে কারণ আদলা পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন চার ভাবে আলীহা আসসালাম আদম আলিহালামের বাম পাঁচরের পাকা হার থেকে রব্বুল আলমিন সৃষ্টি করলেন হাওয়া আলীহা আসসালামকে তিন নম্বর রব্বুল আলমিন সৃষ্টি করেছেন এই পৃথিবীতে मानुष केवल माथे के? पिता विहीन ईसा आलिलम इब्नो मारियम आलिहालम मारियमर पुत्र ईसा आलिम केवल मा, के मा के? एक नम्बर केवल मटी के? दुई नम्बर जीवन संगीत देहर अंश विशेष तीन नम्बर केवल माथ के? बाबा नहीं चतुर्थान सृष्टि करें मानुष मा और बाबा এর শুক্রাণু আর ডিম্বাণ নিষিদ্ধ রূপ থেকে কিন্তু বন্ধু মারিয়াম আলি হিমাসালামকে রব্বুল আলমিন কেবল মা থেকে তার মা যখন তাকে পেটে বহন করলেন রব্বুল আলমিন ইসাইব নুমারিয়াম আলিহিমালামের জন্ম তার মায়ের পেটে গর্বধারণ প্রসব সবগুলো বিষয়কে এক এক করে করে তার মায়ের নামে একটি সুরার নাম রেখেছেন সুরত মারিয়াম আর সুরত 24 বাইশ চব্বিশ থেকে ধারাবাহিক ভাবে বলেছেন মা তাকে পেটে ধারণ করলেন গর্ব নিয়ে তিনি বেরিয়ে পড়লেন বাকাস থেকে কারণ পিতাবিহীন কেবল রব্বুল আলমিনের নির্দেশেই মা থেকে পুত্রের জন্ম সমাজে লোকজন খারাপ বলতে পারে তাই তিনি আক্ষেপ করে বললেন যেতাম আর আমি যদি একেবারেই নিশ্চিন্ন হয়ে যেতাম কিন্তু রব্বুল আলমিন তারই কঠিন মুহূর্তে জিবরিল আলি ইসালামকে পাঠিয়ে তাকে বলেছেন খেজুর গাছের নাও খেজুরের ডালা দরে নাড়া একেবারে গাছ পাকা টস্টসে তাজা খেজুর পর্বে রুতা সালামের আম্মা। রব্বুল আলমিনের দূত এবং আলমিনের নির্দেশনায় তার দূত এর বক্তব্য অনুসরণ করে করে প্রসব করলেন রব্বুল আলমিন এই পৃথিবীতে পাঠালেন মানবতার অধিকার প্রদানকারী সত্তা হিসেবে ইসা এবনে মারিয়ামা আলি হিম আসসালামকে তিনি কি কেদেছেন বন্ধু বড় জন্মের সাথে সাথে তিনি কথা বলেছেন কারণ মানুষের অধিকার দিতে এসেছেন জন্ম থেকেই মানুষের অধিকারের বাস্তবতা তিনি আমাকে বরগতময় করা হয়েছে এবং আমার মায়ের থেকে আমাকে তার নিদর্শন হিসাবে বিনা পিতায় জন্ম নিয়েছেন আর এই সাহেবের উদাহরণ হলো যেমন আদমের উদাহরণের মতো তাকে রব্বুল আলমিন ডাইরেক্ট মাটিরকে সৃষ্টি করেছেন আর কে কেবল মা সৃষ্টি করেছেন কিন্তু বন্ধু বিবেচ্য বিষয় হল ইসাহ মারিয়াম আলী হিমাসালাম পৃথিবীতে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যে অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য অধিকার যথাযথ করার জন্য এসেছেন বলেই জন্মের সাথে সাথে তার জন্মটাই মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার তাই নিজের স্বীকৃতি দিয়েছেন নিজের বক্তব্য রেখেছেন নবী হিসেবে নিজেকে পরিচয় করিয়েছেন মায়ের পবিত্রতার বক্তব্য উপস্থাপন করেছেন এরই ধারাবাহিকতায় বন্ধু দেখুন মুহাম্মদ রসুল্লাহ সাল্লি হোসাল্লাম তার জন্ম থেকেই একেবারে ইন্তেকাল মুহূর্ত পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তে মানুষের অধিকার দিয়েছেন বিশুদ্ধ বর্ণনায় প্রমাণিত ইসাদম আলি হিমাসাল্লামের পরে এই পৃথিবীতে যখন অকত্য অত্যাচার পাপ কঙ্কিলতার রাজত্ব প্রতিষ্ঠিত হয়েছিল যখন নিরাশার বেদনায় অপূর্ণতার দুঃখে আকাশ বিদারি হাহাকার শুরু করে দিয়েছিল যখন সারা পৃথিবী একজন ত্রাণ কর্তা মুক্তিদাতার অনুসন্ধান করছিল ঠিক তখন পৃথিবীর সকলের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যে সকলের অধিকার প্রতিষ্ঠার জন্যে সকলের অধিকারকে যথাযথ করার জন্যে তলব্বুল আলমিন পাতালেন মোহাম্মদ বিন আবদুল্লাহ আলিহি আফজলুসাল্লাহ আসকে তলিমকে তার জন্ম এই পৃথিবীর অনেক পরিবর্তন শুরু করে দিল জন্মের সাথে সাথে এই পৃথিবীতে পরিবর্তনের যাত্রা শুরু হল আর বন্ধু এই পরিবর্তন কল্যাণের এই পরিবর্তন সত্যের এই পরিবর্তন ন্যায়ের এই পরিবর্তন মানুষের অধিকারের তাই আপনি আমি প্রত্যেকে নিজের অধিকার পাওয়ার জন্যে অধিকার বোঝার জন্যে অধিকার প্রতিষ্ঠার জন্যে সকল অধিকার সুচ্চার এবং সচেতন মানুষদের উচিত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওসাল্লামের জীবনকে জানা তাই বন্ধু আমরা এক এক করে আমাদের কল্যাণে আমাদের এই প্রয়োজনে জানবো মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী ওসাল্লামের জীবন রবুল আলমিন সীরত্নবীর এই প্রোগ্রামে আমাদেরকে ধারাবাহিকভাবে অংশগ্রহণের তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওর বাকু Allah wa huwa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 उ रोड बोस्ट विम्बर शून्य আমাদের ইমেল করুন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 विस्य शिशुरा प्रति बुधवार रत साढ़े सातटाएंगे और सन्दा सातटाय भारत पीस टी बांगलाय